আউজুবাহ ইম্না শৈতীম ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহাম আল সৈদ মহামদ ও আল্লাহ হিজরত করলেন তসলিম করে তিনি হারওয়ানবাসীদের ছেড়ে তারক পুজবদের ছেড়ে এবারে যাচ্ছেন মিশরের দিকে যখন তিনি বেবি ছেড়ে ফিলিস্তিনের কেলানের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন ইব্রাহিম আলু সাল্লাম সুমান তিনি একবার বা হিজরত করেননি হিজরতের মতো এই কঠিন এবং কষ্টকর বিষয়টি ইব্রাহিম তার সারা জীবনে অসংখ্য করেছেন তার সম্পূর্ণ জীবন তিনি কাটিয়েছেন হিজরতের উপরে তিনি হিজরত করলেন ব্যাবিলন ছেড়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে রানা হয়ে গিয়েছিলেন ব্যাবিলন ত্যাগ করার পূর্বে ইব্রাহিম আলু সাল্লাম তাঁর নিজের জাতির উদ্দেশ্যে মুসিকদের উদ্দেশ্যে একটি ছোট্ট কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ ক্ষুদ্র প্রদান করেছেন ইব্রাহিম আলসালামের শেখুদা সেই ভাষণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেই ভাষণের মধ্যে যে বিষয়টি সম্পর্কে শিক্ষা লাভ করি সেটা আমাদেরকে দুইটি প্রশ্নের উত্তর প্রদান করে এক নম্বর নম্বর সাথে আমাদের কারণ কি এবং হচ্ছে কতদিন থাকবে ইব্রাহিম আলামের সেই সংক্ষিপ্ত ভাষণ থেকে আমরা লাভ করতে পারি আল ওয়ালা আল বারাহ সম্পর্কে আল ওয়ালা আল বারাহা হচ্ছে আল্লাহর জন্য মিত্রতা ওয়ালা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 তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে থাকবে চির যতক্ষণ না পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছি আমি আমার পালন করতে পথ প্রদর্শন করবেন ইব্রাহিম আলু সাল্লাম তার দাওয়াতের অভিজ্ঞতার মাধ্যমে যে বাস্তবতাকে উপলব্ধি করতে পেরেছিলেন সেটাই ফুটে উঠেছে এই ভাষণের মধ্যে ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলেন তোমাদের সাথে এবং আমাদের মধ্যে থাকবে চির শত্রুতা যতক্ষণ না পর্যন্ত তোমরা এক আল্লাহর বিশ্বাস্থাপন সাথে তাগুতের এই শত্রুতা চিরদিনের এবং এটা মিটিয়ে দেওয়ার একমাত্র উপায় যদি তারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ইব্রাহিম আসসালাম স্পষ্ট ভাষায় সেই মুর্শিকদের সাথে তাগুতের পূজারীদের সাথে সম্পর্ক ছেদ ঘোষণা করলেন তো শুরুতে ইব্রাহিম আসসালাম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 এই ধরনের একটি কঠিন পরিস্থিতিতে চলে যাওয়ার পর ইব্রাহিম আল্লাম তাদের সাথে তিনিও সম্পর্ক ছেদ করলেন এবং শত্রুতা এটা চিরদিনের যতক্ষণ না পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছি পথ এবং পদ্ধতি এটাই হচ্ছে ইব্রাহিমের মিল্লাত বা মিল্লাত ইব্রাহিম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 যাদের উদ্দেশ্যে ইব্রাহিম সেই কথাগুলো বলেছিলেন সেই লোকের দৃষ্টিকোণ থেকে এই কথাগুলো ছিল মিথ্যা কারণ তারা প্রথম অর্থটিকে না বুঝে দ্বিতীয় অর্থটিকে গ্রহণ করেছিল অথচ ইব্রাহিম থেকে তিনি যে অর্থে বলেছেন সেই অর্থে এই কথাগুলোকে আমরা মিথ্যা বলতে পারি না আমাদের নিশ্চয় স্মরণ আছে আমাদের আগের আলোচনায় আমরা উল্লেখ করেছি প্রথম ঘটনাটি যখন তিনি বলেছিলেন ইননি সাকিম আমি অসুস্থ সেই সময় ইব্রাহিম আল্লামের সেই ব্যাবিলনের মুশ্রিক জাতি তারা তাদের জাতীয় শির্ক এবং জাহিলিয়াতের অনুষ্ঠানে যখন সবাই মিলে অংশগ্রহণ করছিল তারাও ছিল ইব্রাহিম আলাহ সাল্লাম তাদের সাথে যোগদান করুন কেন তিনি যোগদান করবেন না কেন তিনি পেছনে পড়ে থাকবেন এই সম্পর্কে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন ইব্রাহিম আমি অসুস্থ ইন নি সাকিম কেননা কোন অজুহাত ছাড়া তাদের সাথে যোগদান কেউ করবে না এটা হতে পারে না অবশ্যই তাদের উৎসবে তাদের জাতির সবাইকে যোগদান করতে হবে আর সেই সময় ইব্রাহিম আলাহ্লাম চাঁদ ছিলেন সেই মূর্তিগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করতে এই জন্য ইব্রাহিম লোকেরা বুঝেছিল সেটা হচ্ছে শারীরিক অসুস্থতা এই কারণে তারা তাকে ছেড়ে দিল কিন্তু ইব্রাহিম করেছিলেন সেটা হচ্ছে এই লোকেরা যে শির করছে জাহিলিয়াতপূর্ণ মূর্খতাপূর্ণ আচরণ করছে সেই আচরণের প্রতি ইব্রাহিম নিজেকে অসুস্থ বোধ করছেন সুতরাং এটা আমরা দেখতে পাই সরাসরি মিথ্যা ছিল না বরং দুইটি অর্থ প্রকাশ পায় এরকম একটি শব্দ ইব্রাহিম করেছিলেন দ্বিতীয় সবচেয়ে বড় মূর্তি এই কাজটি করেছে যখন সেই মুর্শিদ লোকেরা ফিরে এসে দেখল সবগুলো মূর্তি ভাঙা এবং বড় মূর্তিটি তার কাছে ঝুলছে কুরাল তখন তারা জিজ্ঞাসা করল ইব্রাহিম আসলামকে কে এই কাজ করেছে ব্রাহম আসসালাম বললেন সবচেয়ে বড় মূর্তি এই কাজ করেছে তাকে জিজ্ঞাসা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 তিনি বলেছিলেন আল্লা তৃতীয় ঘটনাটি হচ্ছে যখন ইব্রাহিম আলাম তার সাথে থাকা মহিলা সম্পর্কে প্রশ্ন করা হল যে এই মহিলাকে ইব্রাহিম তিনি হচ্ছেন আমার বোন ইব্রাহিম আল্লাম কথা গোপন করলেন যে সারাহ রাজুত্তালহা তিনি হচ্ছেন তার স্ত্রী কারণ তিনি বুঝতে পেরেছিলেন যদি তিনি বলতেন যে সারাহ রাজুত্তাহা তিনি তার স্ত্রী তাহলে সেই লোকেরা ব্রহেম আল্লামকে হত্যা করত এবং সারা রাজিদ উত্তাকে ধরে নিয়ে মিশরের রাজার কাছে উপহার স্বরূপ পেশ করত কারণ তারা কখনোই এটা চাইত না যে একজন মহিলার স্বামী জীবিত থাকা অবস্থায় সেই মহিলাকে ধরে নিয়ে অন্য একজন পুরুষের কাছে তারা তুলে দেবে এখানে মিশরে প্রবেশ করার পর ব্রেহমালসালাম যখন এই বিষয়টি টের পেলেন তখন তিনি সাইদা দিনা সারা রাজিউতালহা কাছে আসলেন এবং বললেন যে এই মুহূর্তে এই জমিনে তুমি এবং আমি ছাড়া আর কোন ইমানদার বান্ধব নেই লোকেরা আমার কাছে সম্পর্কে পরিচয় জানতে চেয়েছিল আমি বলেছি তুমি আমার বোন সুতরাং তারা যদি প্রশ্ন করে তাদের কাছে যখন লোকেরা সাইদুদ্দিনা সারা রাজ্যতার কাছে আসলো এবং তাকে জিজ্ঞাসা করল আপনার সাথে থাকা লোকের সাথে আপনার সম্পর্ক কি বললেন তিনি হচ্ছেন আমার ভাই এরপর লোকেরা ইব্রাহিম সালাম এবং সাইদা দিনা সারা তাদের উভয়কে ধরে নিয়ে গেল ইব্রাহিম ছিলেন বা ইসলামী বন ছিলেন এই মুহূর্তে এই জমিনে তুমি এবং আমি ছাড়া আর কোন ইমানদার বান্ধা নেই সুতরাং ইব্রাহিম যে অর্থটির প্রতি ইঙ্গিত করেছিলেন সেটা হচ্ছে দিনের ক্ষেত্রে ইব্রাহিম এবং সারা তার উভয়ে একে অপরের ভাই বা বোন যখন সারাকে ধরে নিয়ে ফেরাউনের কাছে নিয়ে আসা হলো। মিশরের রাজা বা বাদশাহ উপাধি হচ্ছে ফেরাউন ফেরাউন কোন একক ব্যক্তি নয় যখন ফেরাউনের সামনে উপস্থাপন করা হলো ফেরাউন সেই বাদশাহ বলছেন। যখন সারা সম্রাটের নিকট উপস্থাপিত হলেন এবং সম্রাট তার দিকে এগিয়ে এলো। তখন তিনি অর্জু করার জন্য গেলেন এবং সালাতে হয়ে আল্লাহর নিকট দোয়া করে বললেন ইয়ে আল্লাহ যদি তুমি এই সত্য জেনে থাকো আমি তোমার উপরে তোমার রাসুলের উপরই মানিয়েছি এবং আমি একমাত্র আমার স্বামীর জন্য সতীত্বকে রক্ষা করেছি তাহলে তুমি আমার উপরে সালাতের মাধ্যমে সারা নিরাপত্তা কামনা করলেন এবং বললেন তুমি আমার উপরে এই কাফিরকে বিজয়ী করোনা যখন মিশরের শেখ ফেরাউন সৈয়াদা সারার দিকে অগ্রসর হল এবং তার হাত স্পর্শ করতে চাইল তখন সারা আল্লা নিকট দোয়া করলেন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 ফেরত আসলেন এসে দেখলেন ইব্রাহিম সালাতের মাধ্যমে আল্লাহ নিকট দোয়া করছেন এবং যে দাসীকে নিয়ে ফেরত আসলেন তিনি হচ্ছেন সাইদ হাজর তিনি হচ্ছেন ইসমাইল আলাহিসাল্লামের মা আরব জাতির মা এবং আল্লাহ রাসুস বংশলতিকাকে যদি আমরা পেছনের দিকে অগ্রসর করি আমরা দেখতে পাব তিনি আল্লা হাদিসের বংশধরেরা এই হাজরই হচ্ছেন তোমাদের আদিমাতা রহিম আলহামদুলিল্লাহ পুখারিতে বর্ণিত আছে ইব্রাহিম করেছিলেন মানুষের স্বপাব ধর্ম বা ফিতর ইসলামকে পরিপূর্ণ করার আদেশ পেয়েছেন আল্লাহ তরফ থেকে এবং সেই সময় ইব্রাহিম আলাহামের বয়স ছিল বছরের থেকেও বেশি যখন ইব্রাহিম আলাহালাম আশি বছরের থেকেও বেশি বয়স্ক সেই সময়ে তিনি কোন ধরনের ব্যথানাশক কিংবা চেতনা ছাড়াই নিজের খতনা নিজে সম্পূর্ণ করেছেন আদেশ আসার সাথে সাথে বাস্তবায়িত করেছেন সেই সময় পর্যন্ত আশি বছরেরও বেশি হয়ে গেছে এরপরও তিনি একটি নিঃসঙ্গ সন্তানহীন সাংসারিক জীবন পার করছিলেন ধরে ইব্রাহিম আলাহিসামের স্ত্রী সাইদা সারা তিনি ইব্রাহিম বললেন আপনি সন্তান লাভের আশায় হাজরা স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারেন তিনি নিজেই ইব্রাহিম দিলেন সন্তান লাভের আশায় তিনি যেন হাজারা বিয়ে করেন সন্তানের সুসংবাদ প্রদান করলেন যাদের একজনকে আল্লাহ বলেছেন গুলাম হালিম এবং কে আল্লাহ বলেছেন গোলাম আলিম গুলাম হালিম এর অর্থ হচ্ছে হালিম শব্দের অর্থ হচ্ছে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 বাইবেলের সেই উক্তিটি শুধুমাত্র আমাদেরকে ইসমাইল আল ইসলাম সম্পর্কে আরও বেশ কিছু তথ্য বর্ণনা করে হ্যাভ হার্ড দি বি আই হ্যাভ ব্লেসড হিম উইল মেক হিম ফ্রুটফুল এন্ড মাল্টিপ্লাই হিম এক্সিডিংলি টুয়েলভ প্রিন্সেস শ্যাল হি বি আই উইল মেক হিম এ গ্রেট অর্থ আমরা বলতে পারি এবং ইসমাইলের ব্যাপারে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 ইসাইল আলাহামের সন্তানদেরকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন তার সন্তানদের বংশবৃদ্ধি করে দেবেন এবং আমরা জানি ইসমাইল আলাহিসবরা হচ্ছে আরব হচ্ছে সন্তান এবং আরো বলা হচ্ছে তার বংশধরদের মধ্য থেকে বারোজন যুবরাজ বা টুয়েলভ প্রিন্সেস যাদেরকে আলসাহ নির্বাচিত করবেন বের করে নিয়ে আসবেন যেমন একটি হাদিসে আমরা জানতে পারি রাসিকুল্লাহাম আমাদেরকে বলেছেন এই উন্মতের উপরে বারো জন খলিফা হবে এবং তারা প্রত্যেকে হবে কুরাইশ এই উম্মদের উপরে হবে বারো জন খলিফা এবং তারা প্রত্যেকে হবে কুরাইশ সুতরাং একদিকে বাইবেলের উক্তি এবং অন্যদিকে মধ্যে সমন্বয় করলে আমরা দেখতে পাই সেই বারো জন যুবরাজ বা টুয়েলভ প্রিন্সেস এর মাধ্যমে মূলত রাসুসাহের হাদিসে বর্ণিত বারো জন খলিফার কথাই বলা হয়েছে এবং এও বলা হয়েছে রাসুসলাম বলেছেন সেই বারো জন খলিফা তারা প্রত্যেকেই হবেন কুরাইশ আমরা জানি কুরাইশরা হচ্ছে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 এই উম্মতের বারো জন খলিফার মধ্যে ছয় জন সম্পর্কে আমরা নিশ্চিত করলে আমরা বলতে পারি এখনো অনেক কল্যাণ এবং অনেক খায়ের অবশিষ্ট রয়েছে ইসমাইল আলাহাম এবং হাজর আলাইস্লাম তাদেরকে নিয়ে ইব্রাহিম আলাহালামের জীবনে আর নতুন অধ্যায় নতুন পরীক্ষার সূচনা হল শিশু ইসমাইলকে নিয়ে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 ইব্রাহিম আলাই যখন তাদেরকে সেখানে রেখে চলে আসছেন তিনি হাজিরা সন্তানকে নিয়ে ইব্রাহিমের পেছনে আসতে লাগলেন এবং প্রশ্ন করতে লাগলেন আপনি কি আমাদেরকে এখানে এখানে তো গাছপালা জনবসতি লোকজন কিছুই নেই ইব্রাহিম আলাহ সাল্লাম কোন প্রশ্নের উত্তর দিলেন না একবার পেছনের দিকে ফিরতেন না হাজিরা আল্লাহ আবার প্রশ্ন করলেন আপনি আমাদেরকে এখানে কাদের কাছে রেখে যাচ্ছেন ইব্রাহিম হেঁটে হাজির আল্লাহাম তখন বললেন যদি আল্লাহ আমাদেরকে এই আদেশ দিয়ে থাকেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না হাজরুল বললেন যদি আল্লাহ আমাদেরকে আদেশ দিয়ে থাকেন এই মরুভূমির মধ্যে আমাদেরকে রেখে আসার জন্য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 এবং বললেন রবানিয়াটি বিয়ী জাই মোহার মুি মুসল ফলি মিন্দিত হুই ইজাল হুই কুহ মি রোতি হে আমাদের আমি আমার এক সন্তানকে তোমার পবিত্র গৃহের নিকটে জনবিরল জনবির উপত্যকায় রেখে এসেছি তাদেরকে আবাদ করেছি হে আমাদের রোগ যেন তারা সবাদ আপনি কিছু মানুষের অন্তর্কে তাদের দিকে আকৃষ্ট করে দিন এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজি দান করুন সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে যেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে সালামের দোয়াটা লক্ষ্য করলে আমরা দেখতে পাইব্রেহেম আলাহিসাম এই দু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 সবার প্রথমে এই বিষয়টি ইব্রাহিম আলসুহামতালার কাছে দোয়া করছেন পরবর্তীতে ইব্রাহি আলাহিসাম সামাজিক প্রয়োজনের জন্য কিছু মানুষের অন্তর্কে তাদেরকে দিকে আকৃষ্ট করে দেওয়ার জন্য আল্লাহামতালার কাছে দোয়া করছেন এবং সবার শেষে মানুষের যে জৈবিক চাহিদা ক্ষুধা সেই বিষয়টি পূরণ করার জন্য ইব্রাহিম ইসলাম বলছেন তাদেরকে রিজিক দান করুন ফল মাধ্যমে এবং সবগুলো বিষয় কেন ইব্রাহিম আল্লাম চাইছেন সেটাও তিনি বলছেন খুবই সুন্দরভাবে যেন তারা কৃতজ্ঞতা বা সুক্রিয়া প্রকাশ করতে পারে। যদি বিষয়গুলো দেন আশা করা যায় তারা এর সুক্রিয়া আদায় করবে এই ধরনের একটা মুহূর্তে যখন কিনা নিজেদের পরিবারের চিন্তা করি খাবার কথা চিন্তা করি সেই সময়ে ইব্রাহিম আলহ সাল্লাম ভাবছিলেন কথা একই রকম একটি ঘটনা দেখতে সাহাবাদের মধ্যে সাহাবারা আমরা জানি তারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন রাসুল্লাহামের নিজের হাতে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 মৌলিক চাহিদা বেসিক নিড সবার প্রথমে ছিল আধ্যাত্মিক যে প্রয়োজন একজন বাংলার সাথে আল্লাহ যে সম্পর্ক স্পিরিচুয়াল নিড এটা তাদের জন্য সবার আগে প্রয়োজন এটা ইব্রাহিম আল্লাম সবার প্রথমে দোয়া করে নিশ্চিত করেছেন হে আমাদের রব যেন তারা স্বাদ কায়ম করে এই জন্যই তো আমি আমার সন্তান এবং স্ত্রীকে একটি চাষাবাদহীন জনবিরল উপত্যকায় রেখে আসলাম তাদের কাছে তাদেরকে আহ্বাত করলাম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 এরা তো সেই স্থান যেখানে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার সন্তান ইসমাইল এবং তার স্ত্রী হাজরাকে রেখে গিয়েছিলেন সারা দুনিয়া থেকে মানুষ সেখানে ছুটে আসেন এবং মক্কা পৃথিবীর সব থেকে যে শহরটিকে ভিজিট করা হয় সেই শহর সবথেকে বেশি মানুষ যে শহরটিকে ভিজিট করেন সেটা হচ্ছে মক্কা যেখানে আল্লাহর ঘর বায়তুল্লাহ অবস্থিত শুধুমাত্র আল্লাহর ঘরের আকর্ষণে মানুষ চার দিক থেকে সেখানে ছুটে আসেন এবং আল্লাহ মহাতাল তিনি কোরআনে খুব সুন্দরভাবে তার ঘর বাইতুল্লার বর্ণনা দিয়েছেন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 তার মাকে দেখার জন্য একটু পরপর সে খেলা থেকে আকর্ষণ এবং শান্তি লাভ করার জন্য ঘর বাইতুল্লাহ যেখানে আপনি যাচ্ছেন এবং আপনার অন্তর সেখানে আকৃষ্ট হয়ে যাচ্ছে সেটাকে দেখে এবং সেখানে গিয়ে আপনি আল্লাহ সুহামতাল্লা প্রতি ভালোবাসাকে জাগ্রত করছেন হৃদয়ে প্রশান্তি অনুভব করছেন আপনার হৃদয়ে একটি টান অনুভব করছেন এবং বহু মানুষ যারা হজ করে আসেন যখন প্রথম তারা বায়তুল্লাহকে দেখেন তারা ঠিক এভাবে বর্ণনা করেন আমরা প্রথমবার যখন দেখেছি এর প্রতি আমরা আকৃষ্ট হয়ে গেছি এবং এটা আমাদেরকে আকর্ষণ করে টানে আমরা দেখি তার প্রতি ভালোবাসা জাগ্রত হয় সুতরাং এটাই ছিল ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়া তিনি দোয়া করেছিলেন নালাসম তাল্লাহ মানুষের অন্তরকে সেই দিকে আকৃষ্ট করে দেন যখন ইব্রাহিম আলাহিসাম তার স্ত্রী এবং সন্তানের জন্য দোয়া করে চলে গেলেন ইসমাইল আলা মা ইসমাইলকে তার স্তন থেকে দুধ পান করা নিজে ওই মশক থেকে পানি পান করতেন যেটা ইব্রাহিম কিছুক্ষণের মধ্যে সামান্য এক মশক পানি যা ছিল সেটা ফুড়িয়ে গেল হাজর আলাহিসাম তিনি নিজে তৃষ্ণার্ত হলেন এবং তার বুকের দুধ শুকিয়ে আসার কারণে তার শিশুপুত্র ইসমাইল আলাহিসাল্লাম তিনিও তৃষ্ণার্ত হলেন পিপাসায় কাতর হয়ে পড়লেন হাজির আল্লাহাম তিনি তার শিশুপুত্রের দিকে তাকিয়ে দেখতে লাগলেন তার বুক তিনি বর্ণনা করছেন ইসমাইছিলেন মাটিতে পরে ছটফট করছেন কৃষ্ণার্থ অবস্থায় যে মায়ের জন্যই শিশুপুত্রের এই করুণ অবস্থার দিকে তাকিয়ে থাকা এটা অসহনীয় কাজে হাজির আলাহিসাম তিনি এই দৃশ্যকে সহ্য করতে না পেরে সেখান থেকে সরে গেলেন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 মাটি দিয়ে বাদ দিয়ে দিলেন একটা হাউজের মতো করে দিলেন যেন সেখানে পানিটা জমা থাকে এবং নিজের আজ সেই মশকের মধ্যে লাগলেন তিনি ভাবলেন কিন্তু এরপরও দেখা গেল সেখান থেকে পানি উপচে উঠতে থাকল হাদিসের বর্ণনাকারী ইমনি আব্বাস বলছেন রাসুল্লাহ ইসলাম বলেছেন আল্লাহ ইসমাইল মাকে রহম করুন তিনি যদি বাধ না দিয়ে জমজমকে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 কেননা এখানেই রয়েছে ঘর নির্মাণ করবেন এবং আল্লাহ তার গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় জানা যাচ্ছে সে সময় তো ফেরেস্তা হাজির আল্লামকে বলছেন এখানেই রয়েছে বাইতুল্লাহ আল্লাহর ঘর যেখানে জমজমপুর অবস্থিত সেই স্থানটির কাছেই রয়েছে বাইতুল্লাহ এবং এই শিশুটি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 বিভিন্ন সময়ে পাহাড়ির ঢল বা বন্যা আসার কারণে সেই উঁচু টিলার ডানে দিন যাপন করছিলেন পানির ব্যবস্থা হয়ে গেল কিন্তু কোনো বা লোকালয় সেখানে ছিল না কোন সামাজিক জীবন তাদের ছিল না ইসমাইল আলাহাম এবং হাজর আলাহিসাম তারা সেখানে পানির মাধ্যমে সার্ভাইভ করতে লাগলেন ঘটনাক্রমে ইয়েম এন দেশের জাজাবর জুরহুম গোত্রের একদল লোক একটি কাফেলা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 হয়তো সেখানে কোন খাদ্য আছে অথবা পানিও আছে কাজেই সে কাফেলা থেকে দুইজন লোককে তারা সেই স্থানটিতে কি হয়েছে তারা এই পথ ধরে বহুবার অতিক্রম করেছে কিন্তু তারা জানে যে এখানে পানির কোন উৎস নেই দুইজন সংবাদবাহক তারা যখন আসলো সেখানে এসে দেখতে পেল পানির একটি উৎস সৃষ্টি হয়েছে একটি কুয়াও সৃষ্টি হয়েছে ফিরে গিয়ে তারা কাফেলা সবাইকে সংবাদ দিল এখানে পানি পাওয়া গেছে সংবাদ শুনে কাফিলার সবাই সেই দিকটিতে অগ্রসর হল যেহেতু তারা যাযাবর গোত্র ছিল কাজেই যখন তারা দেখল এখানে পানির একটি স্থায়ী একটি কুয়া আছে সেখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য আগ্রহী হয়ে তারা সেখানে এসে করল। করলি বর্ণনা ইসমাইল আল ইসাল্লামের মা সেই পানির উৎসের নিকটেই ছিলেন তারা এসে বলল আমরা আপনার নিকটবর্তী স্থানে আপনার কাছাকাছি বসবাস করতে চাই আপনি আমাদেরকে এর অনুমতি দিবেন কিনা লক্ষ্য করলেন একটি ভাই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 তিনি কি উত্তরটি কেন অদ্ভুত হলো কারণ হাজির আল্লাহাম আমরা বলেছি তিনি সেখানে বার্গেন করার মতো বা শর্ত দেওয়ার মতো কোন অবস্থায় ছিলেন না এরপরও তিনি যে পানির অধিকার আমাদের কাছে থাকবে তোমরা পানির দাবি করতে পারবে না সুতরাং পানির নিয়ন্ত্রণ আমাদের কাছে থাকবে এটা মেনে নিয়ে যদি এখানে এখানে এভাবে দেখতে পাচ্ছি ইব্রাহিম কিভাবে কবল হচ্ছে সবার প্রথমে সেখানে পানির ব্যবস্থা হয়ে গেল এরপর সামাজিক জীবন কিছু মানুষ জনবসতি সেখানে গড়ে তুলছে দূরভূম গোত্র সেই স্থানটিতে থাকতে শুরু করল এটাই ছিল সেই জনবিরল উপত্যকায় মানব বসতির সূত্রপাত ইবনে আব্বাস বলেছেন এই ঘটনাটি ইসমাই মাকে দিল এবং তিনি মানুষের সাহায্যের লোকেরা তাদের পরিবার পরিজনদের নিকটে সংবাদ পাঠাল তারাও সেখানে এসে বসবাস করতে লাগলো পরিশেষে সেখানে তাদের কয়েকটি পরিবারের একটি বসতি স্থাপিত হয়ে গেল আর ইসমাইল আলাহিসও ধীরে ধীরে যৌবনে উপনীত হলেন এবং তিনি তাদের কাছ থেকে আরবি ভাষা শিক্ষা লাভ করলেন আমরা বলেছি ইব্রাহিম আল্লাহ তিনি ইরাকের মেসোপোটেমিয়ান অঞ্চলে বসবাস করতেন কার্লেনিয়ান গোত্রে ছিলেন তিনি এবং তার অঞ্চলের ভাষা আরবি ছিল না কাজে ইসমাইল আলাহাম তিনি যখন ইয়েমেনের জুরহম গোত্রের লোকেদের সাহচর্য লাভ করলেন তাদের মধ্যে বড় হতে লাগলেন তিনি তাদের কাছ থেকে বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা লাভ করলেন ইতিমধ্যে তার মা হাজেরা মারা যান মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে পিতা ইব্রাহিম আল্লাম তাদেরকে দেখতে আসলেন তিনি প্রায় সবসময় সফরের উপর থাকতেন সফররত অবস্থায় থাকতেন ক্রমাগত একটি সান্তিক অনুষ্ঠানে সফর করেছেন ইব্রাহিম আল্লাম এভাবে একসময় তিনি মক্কায় আসলেন মক্কায় এসে তিনি ইসমাইল আহস্লামের ঘরে দরজায় করান আনলেন ইসমাইল আহলামের স্ত্রী দরজা খুঁজে দিলেন ইব্রাহিম আলাহাম জানতে চাইলেন ইসমাইল কোথায় তবে তার স্ত্রী বললেন তিনি বাড়িতে নেই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 তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন আপনাকে তার সালাম এবং তিনি আরো বলেছেন আপনি যেন আপনার ঘরের দরজার চৌকাটকে বদল করে ফেলেন ইসমাই তিনি বুঝতে পারলেন তিনি বললেন ছিলেন আমার পিতা ইব্রাহিম আল্লাহাম এবং সেই কথার দ্বারা তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে পৃথক করে দিই সুতরাং ইসমাইলাম তার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন এবং পরবর্তীতে ওই লোকেদের মধ্য থেকে অপর একটি মেয়েকে তিনি বিয়ে করলেন এরপর ইব্রাহিম আলাহাম আরো বেশ কিছুদিন যতদিন আল্লাহ চাইলেন পরবর্তীতে তিনি আবার তাদেরকে দেখতে আসলেন এবারও আগের বারের মতো ইসমাই দেখা তিনি পেলেন না ইসমাই বাড়ির বাইরে ছিলেন ছেলের কি তিনি বাড়িতে পেলেন ইব্রাহিম আলাইস্লাম নিজের পরিচয় প্রদান করলেন না তিনি ইসমাইল আলাহিসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন ইসমাইল আহস্লামের স্ত্রী বললেন তিনি আমাদের খাবারের খোঁজে বাইরে বের হয়ে গেছেন তোমরা কেমন আছো তোমাদের জীবন কেমন চলছে তিনি তাদের জীবনযাপন জীবিকা ইত্যাদি অবস্থা সম্পর্কে জানতে চাইলেন তখন ইসমাইল আলাহামের স্ত্রী সে জবাব দিলেন আমরা ভালো এবং স্বচ্ছ অবস্থাতেই আছি এবং এই কারণে তিনি আল্লাহ প্রশংসাও করলেন ইব্রাহিম আলাহ জিজ্ঞাসা করলেন তোমাদের প্রধান খাদ্য কি লক্ষ্য করলে আমরা দেখতে ভাই ইব্রাহিম যখন স্ত্রীর কাছে ইসমাইল আলাহামের দুইজন স্ত্রীর কাছে জানতে চাচ্ছেন তারা কেমন আছে প্রথম স্ত্রী তিনি জবাব দিয়েছিলেন যে আমরা খুব কষ্ট এবং অভাবের মধ্যে আছি অর্থাৎ ইসমাই যে জীবিকা উপার্জন করছিলেন সেটাতে তার স্ত্রী সন্তুষ্ট ছিলেন না সেইজন্য জন্য আমরা দেখতে পাই তার সন্তানকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন তার ঘরের চৌকাটকে বদল করে ফেলেন অর্থাৎ তার স্ত্রীকে পৃথক করে দেন তালাক দিলেন পরবর্তীতে ইসমাহিল্লাম যাকে বিয়ে করেছিলেন সেই স্ত্রীর কাছে যখন ইব্রাহিম আলাহিসাল্লাম তাদের জীবনযাপন অবস্থা সম্পর্কে জানতে চাইলেন পরবর্তী স্ত্রী তিনি সন্তুষ্টি প্রকাশ করলেন আল্লাহর প্রশংসাও করলেন এবং বললেন আমরা ভালো এবং সচ্ছল অবস্থার মধ্যেই আছি ইব্রাহিম আলহ সালাম প্রশ্ন করলেন তোমাদের প্রধান খাদ্য কি যেহেতু ইসমাইল আলহামের স্ত্রী জবাব দিচ্ছেন যে আমরা ভালো এবং সচ্ছল অবস্থার মধ্যেই আছি কাজে ইব্রাহিম আলাহালাম তাদেরকে জিজ্ঞাসা করছেন তোমাদের প্রধান খাদ্য কি এর মাধ্যমে আমরা বুঝতে পারি আসলে সচ্ছল এবং ভালো অবস্থা বলতে তাদের জীবন জীবিকা কেমন ছিল ইব্রাহিম আলাহাম জিজ্ঞাসা করলেন প্রধান খাদ্য কি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 যেখানে ফল ফসল আদি বা দানাদার কোন খাদ্য শস্য সেখানে জন্মায় না এই জবাব শুনে ইব্রাহিম আল্লাহাম তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করলেন এবং বললেন ইয়া আল্লাহ তাদের গোস্ত এবং পানীয়তে তাদের পানিতে বরকত দান করুন রাসুল্লাহাম যিনি আমাদেরকে এই ঘটনাগুলো হাদিসের মাধ্যমে বর্ণনা করছেন একটি দীর্ঘ হাদিসে এই সবগুলো ঘটনা এসেছে রাসুল্লাহাম বলেছেন যে ওই সময়ে তাদের সেই এলাকায় কোনো খাদ্য শস্য উৎপাদিত হত না যদি সেখানে কোন খাদ্যশস্য উৎপাদিত হতো তাহলে বিষয়ের জন্য গোস্ত এবং পানীয় দেওয়া হয় যদি খাদ্যশস্য উৎপাদিত হতো তাহলে ইব্রাহিম আল্লাহলার কাছে দোয়া করতেন হাজিজে বর্ণনা মক্কা ছাড়া অন্য কোন এলাকায় শুধুমাত্র গোস্ত এবং পানি খেয়ে জীবন ধারণ করা অসম্ভব কেননা শুধুমাত্র গোস্ত এবং পানি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 এবারে যখন আসলেন তিনি দেখতে পেলেন জমজম কুপের নিকটে জমজম কুপের কাছে একটি বিরাট বৃক্ষের নিচে বসে ইসমাইলস্লাম তার একটি তীরকে মেরামত করছেন দীর্ঘদিন পর পিতা পুত্রের সাক্ষাৎ তখন তিনি তার পিতাকে দেখতে পেলেন তিনি দাঁড়িয়ে তার দিকে গেলেন। এরপর একজন পিতা তার পুত্রের সঙ্গে এবং পুত্র তার পিতার সঙ্গে সাক্ষাৎ হলে যে রূপ করে থাকেন তারা উভয় তাই করলেন এরপর তার সন্তানকে বললেন হে ইসমাইল আল্লাহ আমাকে একটি কাজে নির্দেশ দিয়েছেন আল্লাহ আমাকে একটি কাজের জন্য আদেশ দিয়েছেন ইসমাইল আলাহিসাল্লাম বললেন আপনার রব আপনাকে যা আদেশ করেছেন সেটাই বাস্তবায়িত করুন ইব্রাহিম আলাহিসাম বললেন তুমি আমাকে সাহায্য করবে কি ইসমাইলিস্লাম বললেন আমি আপনার সাহায্য করব ইব্রাহিম আলাহাম বললেন আল্লাহ আমাকে এখানে একটি ঘর বানাতে নির্দেশ দিয়েছেন এবং এর চারপাশে কাছে ইসমাহিল্লাম পাথর নিয়ে আসতেন এবং ইব্রাহিম আল্লাহ সেই ঘরকে নির্মাণ করতেন এভাবে নির্মাণ করতে করতে যখন দেয়াল উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলাহিসাল্লাম সেই বিখ্যাত মাকামি ইব্রাহিম নামে খ্যাত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 তারা এই দুলেন হে আমাদের রব আমাদের এই কাজকে আপনি কবুল করে নিন নিশ্চয়ই আপনি সবকিছু জানেন এবং সবকিছু শুনেন এবং আল্লাহ সুহামত আল আমরা দেখতে পাই এই বিষয়টি আমাদের জন্য কুরআনের মাধ্যমে উপস্থাপন করেছেন ইব্রাহিম ইসলামের কাবাখর নির্মাণের ঘটনাটি ইদ রিয়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 আল্লা সুত বললেন যারা অবিশ্বাস করে আমি তাদেরকেও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দেব অতঃ তাদেরকে বল প্রয়োগ করে জাহান নামে রাজা ঠেলে দেব সেটাই হচ্ছে নিকৃষ্ট বাসস্থান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 যখন তার সন্তান তার সাথে চলাফেরা করার উপযুক্ত হল অর্থাৎ ইসমাইল আল ইসলাম বড় হয়েছেন বেড়ে উঠেছেন এবং নিজের দায়িত্ব নেওয়া শুরু করেছেন তুফান আল্লাহ সন্তান যখন কিছুটা বড় হতে থাকে শিশু অবস্থার থেকে যখন কিছুটা বড় হয়ে চলাফেরা করতে থাকে পিতা সন্তানের প্রতি ভালোবাসাটা আরো বৃদ্ধি পায় এমনকি ঘিরে অনেক স্বপ্ন দেখতে শুরু করে সন্তানকে ঘিরে পিতামাতা মাতা তাদের নিজেদের জীবনের ভবিষ্যৎ প্রতিচ্ছবি দেখা শুরু করে এরকম একটা বয়সে ইসমাইসাল্লাম চলে গেলেন তখন তার পিতার সাথে চলাফেরা করার মতো উপযুক্ত হলেন সেই সময়ে আল্লাহ ইব্রাহিম আলাইস্লামের উপর আর একটি কঠিন পরীক্ষা ধার্য করলেন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 সরাসরি এই আদেশকে বাস্তবায়িত করতে পারতেন ঘুমের মধ্যে ইসমাইকে কুরবানি করে দিতে পারতেন কিছু না বলে সরাসরি ইসমাইকে শিশু সন্তান তাকে কুরবান এমনটা করেননি তিনি একজন পিতা সন্তানের প্রতি তার ভালোবাসা রয়েছে এবং একই সাথে ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি জানেন তার এই সন্তান হচ্ছে নম্র ভদ্র এবং সহনশীল গুলাম হালিম সেই সন্তানের উপর যদিও বা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 হে ইসমাইল আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করতে এখন তোমার কি ইচ্ছা তোমার কি মনে হয় তোমার কি অভিমত ইসমাইল আলাহিসাল্লাম তিনি যে উত্তর দিয়েছিলেন তিনি যে জবাব দিয়েছিলেন সুহান আল্লাহ এর মাধ্যমে ইসমাইল আলাহিসাল্লাম এর মানসিকতাটি আমাদের সামনে অসাধারণ ভাবে ফুটে উঠেছে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 সন্তানের কাছ থেকে আইনগত ভাবে কোন অধিকার পায় না অধিকার বঞ্চিত হয় ইসমাই পিতার ইচ্ছা কে জানার পর তিনি বললেন হে আমার পিতা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেই আদেশকে বাস্তবায়িত করুন এবং অবিলম্বে আদেশকে আপনি কার্যকর করুন আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাকে কার্যকর করুন ইনসা আল্লাহ আল্লাহ চাহেন তো আপনি আমাকে একজন মানুষের সবচেয়ে প্রিয় বস্তু সেটা হচ্ছে তার নিজের জীবন ইসমাইল আহসালাম তার নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন তার পিতার ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য সুবাহ আল্লাহ বর্তমান সময়ে বর্তমান সময়ে আমরা দেখতে পাই সন্তান পিতামাতার প্রতি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 কারণ আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজ থেকে আমরাও প্রভাবিত হই ইসমাই তার নিজের জীবনকে আল্লাহ এবং তার পিতা ইব্রাহিমের সন্তুষ্টির জন্য আদেশ করা হয়েছে আপনি সেটাই বাস্তবায়ন করেন ইনশাআ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন এবং এই উক্তির মাধ্যমে আমরা দেখতে পাই ইসমাইল আলাহিসাল্লাম তিনি একজন সহনশীল নম্র ভদ্র আল্লাহ যেটা বলেছেন গুলাম হালিম সেই হালিম ইসমাইল আলাহিসাম ছিলেন কারণ ইসমাইল আলাহাম সরাসরি এভাবে বলেন নাই যে আপনি আমাকে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 এবং আমাদের সব সময় আল্লাহ তৌফিক চাওয়া উচিত কারণ আল্লাহ তৌফিক ছাড়া কোনো কাজ হয় না যেমন আমরা সালাতে সবসময় বলে থাকি হিদিনা সি মুিম হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে চাহিত করো আমাদেরকে সাহায্য করো আমাদেরকে হেদায়ত দাও এবং আমরা যেন তোমার ইবাদত করতে পারি সেই সুযোগ আমাদের দাও যখন আমরা সুমতাল আমাদেরকে সেই সুযোগ দেন আমরা আল্লাহর ইবাদত করে থাকি এরপর আমাদের সেটার জন্য সুক্রিয়া পেশ করা উচিত যে হে আল্লাহ তুমি আমাদেরকে সুযোগ দিয়েছ বলেই আমরা তোমার ইবাদত করতে পেরেছি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 আমাদের চোখের সামনে অঙ্কন করছেন এমন একটা অবস্থা আছেন। তার কপাল মাটিতে এবং ইব্রাহিম ইসমাইল আলাহামের ঘরের উপর রাখছেন যখন তারা তাদেরকে আমার সামনে সমর্পণ করলো শোপে দিল পেশ করলো আত্মসমর্পণ করল আসলামা আসলামা এবং ইসলাম আমাদের দেখতে পাই এই দুইটা শব্দ একই শব্দমূল বা একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে আবাস বললেন তারা নিজেদেরকে সোপে দিয়েছিল আত্মসমর্পণ করেছে সেই অবস্থায় সেই দৃশ্যে পিতা এবং পুত্র উভয়ে চূড়ান্ত ভাবে নিজেদেরকে আত্মসমর্পণ করল আত্মসমর্পণ করা নিজের ইচ্ছাকে এটাই হচ্ছে ইসলাম মুসলিম অর্থে যে ব্যক্তি নিজের ইচ্ছাকে নিজের ইচ্ছা অনিচ্ছাকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করে সোপে দেয় যদিও বা নিজের নফস। নিজের ভালোবন্দ হয়তো ভিন্ন কিছু বলে কিন্তু এরপরও নিজের ইচ্ছা নিজের আশার বিরুদ্ধে গিয়ে নিজেকে আল্লাহর কাছে সপে দেওয়া এটাই হচ্ছে ইসলাম ইব্রাহিম আলাহিসাল্লাম এবং ইসমাইল আলহাম এই কাজটি করেছিলেন এটা একটা ইবাদতের অংশ হিসেবে ইসলাম হিসেবে সাধারণভাবে আমরা দেখতে পাই কোন সন্তানই চায় না যে তার নিজের জীবনটা এভাবে কেড়ে নেওয়া হোক ঠিক তেমনিভাবে কোন পিতাই চায় না যে তার সন্তানকে জবে করা হোক কিন্তু এরপরও তার আত্মসর্পণ করলেন কারণ এটাই ছিল ইসলাম সেই সংকটময় কঠিন মুহূর্তে যখন ইব্রাহিম আল্লাহাম হাতে ছুরি ধরে ইসমাইলসালামের ঘাড়ের উপর রাখলেন এবং ছুরিকে চালাতে শুরু করলেন আল্লাহ সুবহান তিনি কি বললেন আল্লাহ সুবহান তাহ বলেন তখন আমি তাকে ডাক দিয়ে বললাম ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম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 এই পরীক্ষা তোমার জন্য ছিল তোমার পুত্র ইসমাইলের জন্য ছিল তোমরা উভয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ ইব্রাহিম আলাহিসাল্লামের মাধ্যমে ইসমাইল আলাইস্লামকে ক্রুবানি করা এটা সুস্পষ্টভাবে আলহ সুমান্তলের পক্ষ থেকে তাদের উভয়ের জন্য একটা পরীক্ষা ছিল তাদের সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর জন্য উৎসর্গ করা ইব্রাহিম আলাহাম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 তারা কিভাবে নিজেদেরকে আল্লাহ কাছে সমর্পণ করে দেন আল্লাহ বললেন আর এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা এবং আমি তাকে উদ্ধার করেছি তাকে মুক্ত করেছি একটা বৃহৎ ত্যাগ শিকারের মাধ্যমে আল্লাহ থেকে এটা ছিল তাদের জন্য পরীক্ষা এবং এই পরীক্ষায় আল্লাহ আল্লাহ তাদের উভয়কে উত্তীর্ণ করেছেন তারা উভয়ে পাশ করেছেন অতঃপর আল্লাহ ইব্রাহিম আল্লাহলামকে একটি দুম্বা বা একটি ভেড়া দিয়ে পুরস্কৃত করলেন এবং এই কাজের পরিণতির দিকে যদি আমরা দেখি যে ইব্রাহিমটি করেছেন সেই কাজের সম্মান হিসেবে সেই কাজকে ধারাবাহিক করে দিয়ে আল্লাহ তাকে পুরস্কৃত করলেন সম্মানিত করলেন এবং ইব্রাহিমের সুননত হিসেবে এখনো পর্যন্ত মুসলিমরা সারা বিশ্বে প্রত্যেক ঈদ উল আজহায় এবং হজের শেষে কুরবানি করেন এবং এই কুরবানি করাকে আলাহ সুমত বাধ্যতামূলক করে দিয়েছেন ইব্রাহিম আলাহ সাল্লাম সম্পর্কে আলাহ আরো বলছেন আমি তার জন্য এই বিষয়টা তার পরবর্তী বংশদের মধ্যে রেখে দিয়েছি যে ইব্রাহিমের উপরে সালাম বর্ষিত হোক সালামন আলা ইব্রাহিম ইব্রাহিমের উপরে সালাম এই ঘটনার পরে আলসুম্লা বলছেন তিনি তার পরবর্তী বংশের মধ্যে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 তারা আল্লাহর কাছে ইব্রাহিম আলাহ সাল্লামের জন্য দোয়া করে থাকেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম ইসমাইল আলাহামের সাথে রাখা করতে এসেছিলেন ইব্রাহিম একাধিকবার মক্কা সফর করেছেন এর মধ্যে ইমা মুখারী কর্তৃক উল্লেখিত একটি হাদিস থেকে আমরা জানতে পারি ইব্রাহিম আলাহাম ইসমাহিল্লামের কাছে আসলেন এবং বললেন আমাকে আদেশ করা হয়েছে আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণের জন্য আদিষ্ট হয়েছি ইব্রাহিম আলাই্লাম এবং ইসমাহাম তার উভয়ে বাইতুল্লাহ নির্মাণ করার কাজে লেগে গেলেন বাইতুল্লাহর স্থানটি শুরু থেকে ছিল একটি স্থানটি ছিল একটি বিশেষ ধর্মীয় পবিত্র স্থান এবং এই স্থানটি সুপরিচিত ছিল নবীগঞ্জ সেখানে হজ করতে আসতেন যদিও আদম আলাহ্লাম ওই স্থানটিতে কিছু নির্মাণ করেছিলেন কিনা সেটা নিয়ে উলামাগঞ্জের মধ্যে কিছুটা মত রয়েছে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 পৃথিবীর অন্যান্য স্থানের মতো এটি একটি স্থান যেটা মরুভূমির মধ্যে অবস্থিত কিন্তু কিসের কারণে এই আল কাবা এই জমিনটি অসাধারণ হয়ে গেল সাধারণভাবে এটা একটা মরুভূমি মাত্র আল্লাহ কোরআন আল্লাহ যা চান তৈরি করেন এবং তার মধ্য থেকে বাছাই করেন আল্লাহ তার সৃষ্টিগুলোর মধ্য থেকে বাছাই করে নেন এবং কাউকে অন্যের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেন আল্লাহ ভালোকে বাছাই করেন মন্দ কেউ বাছাই করেন এবং ভালো মন্দ উভয়ের মাঝখানে যা আছে সেগুলোকে আল্লাহ সপ্তাহের সাতটি দিনকে সৃষ্টি করেছেন এবং এর মধ্যে শুক্রবারকে বাকি দিনগুলোর উপরে জুমার দিন দিনকে আল্লাহ শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন একইভাবে আল্লাহমতাল্লাহ সারা বছরের সমস্ত দিনগুলির মধ্যে দুই ঈদের দিন ঈদ উল ফিতর এবং ঈদ উল্লা আজহাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আলহসবতা মাসগুলোকে তৈরি করেছেন এবং সমস্ত মাসের মধ্যে বরকতময় মাস বলে আল্লাহ বছরের দিনগুলোকে তৈরি করেছেন এবং দুলহিজ্জার দশ দিনকে আল্লাহ সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ বলে আমাদেরকে জানিয়ে দিয়েছেন একইভাবে সমস্ত রাতগুলোকে এবং মহাতানের শেষ দশকের রাতগুলোকে আলাসু মহাতাল্লা সবার ঊর্ধ্বে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং সমস্ত রাতের মধ্যে বিশেষ মর্যাদা দান করেছেন একইভাবে আল্লাহ পৃথিবীকে সমস্ত জমিনকে সৃষ্টি করেছেন এবং সেই জমিনের মধ্যে মক্কা মদিনা এবং বাইতুল মগদিসকে বিশেষত্ব দান করেছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন যেভাবে আল্লাহ সুবাহ সমগ্র মানব জাতির মধ্যে রাসুল উল্লাহ সাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ যা চান তৈরি করেন এবং তার মধ্য থেকে বাছাই করেন সুতরাং সেই আলকাবা কাবা যে জায়গাটির অবস্থিত সেই স্থানটির বিশেষ কোনো চিহ্ন থাকা বা বিশেষ কোনো আকার আকৃতি থাকা কিংবা বিশেষ কোনো একটি বৃক্ষ অবস্থান করা এগুলোর প্রয়োজন নয় সেই স্থানটিকে শ্রেষ্ঠত্ব দান করার জন্য বরং আলোচনা এই সমস্ত নিয়ম নীতির ঊর্ধ্বে কারোর মুখাপেক্ষি নন তিনি হচ্ছেন সমস্ত বিশ্বের স্রষ্টা মহাতালা যে কোন কিছুকে শ্রেষ্ঠত্ব দান করতে পারেন সুতরাং আল কাবা যে স্থানে অবস্থিত সেই স্থানটি পৃথিবী সৃষ্টির শুরু থেকেই একটি পবিত্র স্থান ছিল ইব্রাহিম ইসমাহীলাম ঘর নির্মাণে ব্যস্ত হলেন করছেন স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাইল কাবাঘরের ভিত্তি স্থাপন করেছিল ইব্রাহিম আল্লাহ সাল্লাম ইসমাইল আলাহ সাল্লামকে সাথে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করার সময় আল্লাহ সুবাহর কাছে দোয়া করলেন আল্লাহ কোরআনে উল্লেখ করছেন স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাইল কাবাঘরের ভিত্তি স্থাপন করেছিল তারা দোয়া করেছিল রব্বানা তাকাববাল মিন্ হে আমাদের রব আমাদের কাছ থেকে এই কাজকে তুমি গ্রহণ করো কবুল করে নাও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 মুসলিম রব্বানা হে আমাদের রব আমাদের উভয় তোমার আজ্ঞাবহ মুসলিমদের অন্তর্ভুক্ত করে দাও অনুগত বান্ধবের অন্তর্ভুক্ত করে দাও এবং আমার বংশধরদের মধ্য থেকেও একটি অনুগত দল মুসলিম সৃষ্টি করে দাও আমাদেরকে হজের রীতি নীতি মানসিক কর এবং আমাদেরকে ক্ষমা করো নিশ্চয়ই তুমি তবুলকারী দয়ালু ইব্রাহিম আলু সাল্লাম আরো বললেন এবং ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার বংশধের জন্য আরো দোয়া করলেন তিনি বললেন হে আমাদের রব তাদের মধ্য থেকে তাদের নিকট একজন রাসুল প্রেরণ করুন যিনি তাদের কাছে আপনার আয়াত সমূহকে করবেন এবং তাদেরকে কিতাব এবং হেকমাহ শিক্ষাদান করবেন এবং তাদেরকে পবিত্র করবেন নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী হিকমতওয়ালা ইব্রাহিম আলহ সাল্লাম এবং ইসমাহিল আলহ্লাম যখন কাবাঘর নির্মাণ করলেন বাইতুল্লাহকে নির্মাণ করলেন সেই সময় তারা আলোসু মাহাতার কাছে দোয়া করলেন প্রথমত তারা দোয়া করলেন যেন আলসু মহাতাল্লাহ তাদের কাজটিকে কবুল করে নেন একই সাথে তারা দোয়া করলেন যেন তারা আলোসু মহাতালার কাছে মুসলিম হিসেবে থাকতে পারে আজ্ঞাবহ অনুগত থাকতে পারেন এবং সাথে সাথে তার বংশধরদের জন্য ইব্রাহিম আলহিস্লাম দোয়া করেছেন যেন তারাও আজ্ঞাবহ অনুগত মুসলিম হয়ে থাকে একইভাবে ইব্রাহিম আল্লাম আরও দোয়া করেছেন তার বংশরতের মধ্য থেকে একজন নবীকে প্রেরণ করার জন্য এবং ইব্রাহিম আলাহ সাল্লাম যে তিনটি বিষয় চেয়েছিলেন সেই নবীকে দেওয়ার জন্য আল্লাহ সুত্লা সেই তিনটি বিষয়কেও কবুল করেছেন তিনি লোকেদের নিকট আপনার আয়াত আপনার বাণীকে পাঠ করে শুনবেন অর্থাৎ কুরআন ইবাহিম আরো দোয়া করেছিলেন ইউ আল্লি মোহামুল তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দান করবেন জ্ঞান এবং হিকমা শিক্ষা দিবেন এবং সেই হিকমা কি হচ্ছে আল্লাহ রসুলের সুন্নাত তার রেখে যাওয়া আদর্শ ওয়া ইউ জাকি হিম তিনি তাদেরকে পবিত্র এবং বিশুদ্ধ করবেন তাজকিয়া রসুলাম তিনি আমাদেরকে বিশুদ্ধ করবেন তাজকিয়া করবেন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 কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ রাসুল্লাম সেই মানুষগুলোকে এমনভাবে সংশোধিত করলেন এমনভাবে তাদেরকে বিশুদ্ধ করলেন তারা হয়ে গেল পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত বসবাসকারী সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি সাহাবারা আল্লাহ ইব্রাহিম আল্লাহামের দোয়াকে কবুল করেছেন এবং তার দোয়া কবুল করে তিনি মোহাম্মদ সাল্লামকে প্রেরণ করেছেন এবং তার উম্মাকে সৃষ্টি করেছেন সালামের ইব্রাহিমের আলোচনা শেষ করব তার কিছু গুণাবুলির কথা উল্লেখ করে ইব্রাহিম তিনি ছিলেন রাসুলদের মধ্যে যারা পাঁচজন শ্রেষ্ঠ তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইব্রাহিম আলাহাম সেই পাঁচজন হচ্ছেন মুহম্মদ সাল্লা ইব্রাহিম মোসা ইসা এবং নু আল্লাহমুল্লাম ইবেন গাছির রহম তিনি বলেছেন রাসুল উল্লাহ সাল্লামের পর দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন ইব্রাহিম হচ্ছেন সেই ব্যক্তি যাকে কুরআনে আল্লাহ খালিল্লাহ আল্লাহর বন্ধু বলে সম্বোধন করেছেন আল্লাহ ইব্রাহিম আলাহিস্লামকে তার বন্ধু বলে আখ্যায়িত করেছেন ইব্রাহিম আমরা দেখতে পাই তিনি একটি একাকী জীবন অতিক্রম করেছেন সব সময় হিজরত করেছেন বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিছুকাল তিনি ইরাকে থেকেছেন এরপর হাররান, বাইতুল মাকদিস মিশর এমনকি মক্কাতেও একাধিকবার তিনি ভ্রমণ করেছেন সফর করেছেন এবং সবগুলো সফর বেশ কঠিন পরিস্থিতিতে আগে করতে হয়েছে সাথে কোনো মুমিন বিশ্বাসী ছাড়াই তার জন্মভূমি থেকে তাকে চলে যেতে হয়েছে সাথে ছিল শুধুমাত্র তার ভাতি আল্লু তালাহ ইসলাম তিনি অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন বিভিন্ন এই দুনিয়ার কোনোজন নেই আমি তোমার বন্ধু এছাড়াও আমরা দেখতে পাই আল্লাহ সুমাত ইব্রাহিম আলাহাল্লামকে কোরআনে এমন একটি নাম এমন একটি উপাধি উল্লেখ করেছেন যা সারা দুনিয়ায় আর কাউকে দেওয়া হয়নি আমরা জানি যখন আল্লাহ মোহাম্মদ সাল্লাহামের কথা উল্লেখ করেছেন আবাস বলছেন হে মো সবর করো ধৈর্য ধারণ করো এবং তাদের সাথে যারা দিনে এবং রাতে আল্লাহকে স্মরণ করেছেন নু আল্লাহামকে যখন তার জাতির লোকেরা এসে বলেছিল এই সমস্ত দুর্বল লোকেদেরকে ছেড়ে দাও তাদের সঙ্গ ত্যাগ করো। মুমিনদের সঙ্গ ত্যাগ করো ছেড়ে দাও তখন নু জবাব দিয়েছিলেন না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 আমাদের সময় এমন সাপোর্ট প্রয়োজন যা আমাদের ইমানকে শক্তিশালী করবে এ কারণে আমরা দেখতে পাই এমনকি রসুলামকে আল্লাহ আদেশ করছেন আলাহ বলছেন ইমানদার বান্দাদের সাথে থাকার জন্য হুদ সালাম এভাবে আমরা দেখতে পাইলাম মুসা প্রত্যেকের কথাই আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ইব্রাহিম তিনি হচ্ছেন ব্যতিক্রম প্রথমত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 আল্লাহ সুবাহানিমে এমন একটি নাম এমন একটি উপাধি প্রদান করেছেন যা আর কাউকে দেননি। কানা উম্ম ইব্রাহিম নিজেই একটি উম্মাহ ছিলেন নিজেই একটি জাতি সমতুল্য আল্লাহ সুবাহ বলছেন কানা উম্ম ইব্রাহিম আল্লাহ ছিলেন একটি জাতি সমতুল্য আল্লাহ আরো বলছেন কালান তিনি ছিলেন বিনয়ী এবং কৃতজ্ঞ খুশু খুসু সম্পন্ন ইব্রাহিম আল্লাহ দিনরাত চব্বিশ ঘন্টায় সবসময় এমন একটি অবস্থায় থাকতেন যখন তার মধ্যে খুশু এবং আল্লাহ মহমতালার প্রতি বিনয় একাগ্রতাবোধ কৃতজ্ঞতা জাগ্রত অবস্থায় থাকত আল্লাহমতাল্লাহ তার সম্পর্কে আরো বলেছেন হানিফ তিনি সমস্ত সকল প্রকারের শির্ক থেকে দূরে থাকতেন তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম তার আশেপাশের সমস্ত পরিবেশ সবাই তাকে থেকে দূরে থাকতেন এবং এটাকে বলা হয়ে থাকে আন্তরিক এবং বিচক্ষণতা ইব্রাহিম সব ধরনের পরীক্ষায় কৃতকার্য হয়েছেন আল্লাহ বলেছেন আল্লাহ ইব্রাহিম আলাহামকে বিভিন্ন কাজের মাধ্যমে পরীক্ষা করেছেন কোরআনে বলছেন তিনি সবগুলোতে পূর্ণ করে দিলেন সবগুলো পরীক্ষায় ইব্রাহিম আল্লাহ সাল্লাম কৃত কার্য হয়েছেন আল্লাহ মোহাম্ম কুরআ বলছেন ইব্রাহিম আল্লাহ ওয়ফ্ফা ইব্রাহিম সবগুলো পরীক্ষায় কৃতকার্য হয়েছে সফল হয়েছে আল্লাহ ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছ থেকে যা কিছু চেয়েছিলেন তিনি সবগুলো পরীক্ষা পরিপূর্ণভাবে সম্পন্ন করেছেন আমি তোমাকে মানবজাতির নেতা বানাবো। ইব্রাহিম আলাহাম এমন একজন ব্যক্তি তিনি হবেন সমস্ত মানবজাতির জন্য অনুসরণীয় আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লাম সম্পর্কে আরো সংরক্ষণ করলাম আমি তার পরের সকল নবীকে তার বংশে প্রেরণ করব আল্লাহ পরবর্তীতে সমস্ত আম্বিয়া এবং রাসুল যারা ইব্রাহিম আলাহ সাল্লামের পরবর্তীতে এসেছেন তারা সকলেই ছিলেন ইব্রাহিম আলাহিসের বংশধর এ কারণে আমরা ইব্রাহিম আলাইস্লামকে বলে থাকি তিনি হচ্ছেন আবুল আম্বিয়া নবীদের পিতা এটাই ছিল সাইদিনা ইব্রাহিম আলাহামের আলোচনা পরবর্তী আলোচনায় আমরা চলে যাব সঈদিন আল্লুতাইস্লামের